হম yeah. Team Network, the solution for humanity.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 বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ তাল আলী হুসেল্লামের জীবনকে নিয়ে সিরাত উন্নবীকে নিয়ে এই সুন্দর আয়োজনে শরিক হচ্ছেন আপনাদের প্রত্যেককে সাদর স্বাগতম জানাচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহতাল আলী হুসলাম আবদুল্লা রৌরস থেকে আমেনার গর্ব থেকে করাইশ বংশের রব্বুল আলমিন জন্ম দিয়েছিলেন কিন্তু হা যিনি পৃথিবীতে জন্ম নিয়েছিলেন মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যে অধিকার প্রতিষ্ঠার জন্যে আমরা আজ নিজেদের অধিকার চাওয়া পাওয়ার প্রতিষ্ঠার জন্যে তার দিকে ফিরে যাই না আর তাই আমরা আজ অধিকার বঞ্চিত অপমানিত আর লাঞ্ছিত বরং কেমন পর্যন্ত অনন্তকাল পর্যন্ত যারাই নিজেদের অধিকার ফিরে পেতে চাইবে যারাই পৃথিবীতে শান্তি সমৃদ্ধি স্থিতিশীল থাকতে চাইবে এবং परकालीन जीवन सुख समृद्धि निश्चित करना कर दरबारे नवबीते केवल मोहम्मद सल्लासम का, का बार बार फिर जावा कारण तीन मानवर दानवे अनंत सवार जन्ति सकल शांति और समृद्धि निश्चित ঠিকানা নির্ণয়কারী বন্ধুগত আজকের আয়োজনে আমরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওস্লামের জীবন তার জন্ম থেকে ইন্তেকাল তার সেরাতকে আলোচনা করতে গিয়ে আজকে আলোচনা করতে চাই যে আলকরআন আল করিম মোহাম্মদ সল্লাহ আলী ওস্লামকে কীভাবে আমাদের সামনে উপস্থাপন করেছে আলকরআন আল করিমে মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহতাল আলী ওস্লমকে কিভাবে। रब्बुल आलमीजरे तब्लाला स्रस्टा हिसाब से दूत हिसाब और सुख शांति समृद्धि एवं अदिकार प्रतिष्ठार अदिकार वास्तवय एकम्र निश्चित ठिकाना हिसाब जा এই পৃথিবীতে পাঠিয়েছেন তার ব্যাপারে কি বলেছেন তাহলে আসুন বন্ধু আল কোরআন যদি আবিষ্কার করি তাহলে আয়াতে তিনি পরিচয় করিয়াছেন আর এই বলে যে আমি আপনাকে পাঠিয়েছি লিন্নাসি মানব জাতির জন্যে মানব মন্ডলীর জন্য রাসুলন র হিসেবে অর্থাৎ আপনাকে পাঠিয়েছি মানব জাতির জন্যে হা মানব মানে মানব সহ এই পৃথিবীতে আরো যত জাতি সবার জন্যে রসুল সাল্লাহ তাল আলী হুসলাম মানব দানব তথা তাম সৃষ্টির জন্যেই রবুল আলমিনের পক্ষ থেকে প্রেরিত রাসুল রসুল সাল্লী হুসলাম তাম সৃষ্টির জনে রব্বুল আরমিনের পীড়িত রসুল দূত এর সাক্ষী হিসেবে তার যুগের তার সময়ের তার পরিবেশের তার পরিবারের তার দেশ এবং জাতির জন্য নয় বড় লিন্নাস সকল মানব দানব আর সৃষ্টির জন্য বন্ধু বা ইতিপূর্বে নবী এবং রসুল হিসেবে যারা প্রেরিত হয়েছেন তারা প্রায় সবাই নিজেদের গুত্র নিজেদের বংশ নিজেদের দেশ আর জাতি অথবা নিজেদের সমসাময়িক সময়ের জন্যেই ছিলেন অনন্তের জন্যে সকলের তরে যুগ কাল স্থান নির্বিশেষে সবার জন্যে একজনই প্রেরিত হয়েছেন তিনি মোহাম্মদ বিন আবদুল্লাহ সুতরাং বন্ধু কর আনালকেরি মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামকে তাম সৃষ্টির জন্য রাসুল হিসেবে রব্বুল আলমীদের ঘোষণায় ধন্য করেছে আর তাই চোদ্দ শত আগে তিনি জন্ম নিয়েছিলেন আমরা চোদ্দ শত বছর পরে এসেও তাকে মানি আর কত চোদ্দ শত বছর পরেও যে যারা যারা জন্ম নেবে পৃথিবীতে সবাই তাকে মানতে হবে সকল মানব আর দানব তাম সৃষ্টি বন্ধু কর আন আল সাত নাম্বার সৌরা সৌরুল আলআরাফ এর একশো আটান্ন নম্বর আয়াত আল কারিমে তে রব্বুল আলমী টিকেমি তার হাবিব আমি তোমাদের সবার ও যে আগের আয়াতি সুরত উন্নসি নম্বর আয়াতিবকে বলেছেন ব্যাখ্যা করছেন রব আলী সুরতুল আরাফ এর এক সাতনার সবার প্রতি সকলের জন্য হ্যাঁ এই সকল বলতে যেমন সমাজের উঁচু নিচু ধনী গরিব আশরাফ আতরাফ অল্প শিক্ষিত অধিক শিক্ষিত সবার জন্য সুতরাং এই জন্য জীবন জানতে হবে নিজের কল্যাণে যেহেতু আল্লাহ পরিচয় পেতে হেদায়ত পেতে রব্বুল আলমিন এর কিতাব পেতে তিনি আমাদের কাছে রব্বুল আলমিনের পেড়িতে একমাত্র মাধ্যম শুধুমাত্র মাধ্যম মাত্র মাধ্যম যদিও সুরতের একশো আটান্ন শেষ দিকে বলেছেন সুতরাং তোমরা সবাই মিলে ইমান আনো আল্লাহর প্রতি তার রসুলের প্রতি শুধু তাই রব্বুল আলমী তার রসুলকে নবী বলেও পরিচয় করেন হাবিবকে উম্মি বলেছেন উম্মি মানে কি আরবিতে উম্ম শব্দের অর্থ হলো মা আর মা মানে প্রত্যেক জিনিসের আসল যেমন আমরা আমাদের মা মানে যার রক্তে আমার দেহ তৈরি হয়েছে যা রক্ত চুচে চুচে খেয়ে আমি সুন্দর স্বাস্থ্য নিয়ে নয়নাবিরাম হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছি আল্লাহ তার হাবিবকে বর্ণমালা লিখতে শিকারনি কেন বর্ণমালা লিখতে শিকারনি অন্তত শতত প্রমাণিত একটি শ্রেষ্ঠতম বড় কারণ যেটা বুলাল তার উপরে নাজিল করেছেন আলকর আনল করিম আর নাজিল হয়েছে জিবরিল আলী ইসলামের মাধ্যমে মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম তার উপর যখনই কোন কোরআন আল আয়াত সুরা অথবা শব্দাবলী নাজিল হতো তিনি নিচে সাথে সাথে মুখস্ত করতেন এবং লিখিয়ে রাখতেন সাহাবাহিক রামদের মধ্য থেকে যারা অহিলেখক তাদের মাধ্যমে আর এর দ্বারা কোরআন আল করিম মোহাম্মদের নিজের কথা নয় নিজের বানানো কোনো শব্দ নয় এটা হাজার বছর থেকে শতত প্রমাণিত হয়ে রয়েছে যদি রসুল সাল্লা নিজে লিখতে পারতেন তাহলে কোনো না ভাবে। কেউ এই বদগমান করার সাহস পেত না শিকাননি এমনকি তার উপর যে শব্দ যে সোরা যে আয়াত নাজিল হয়েছে তা তিনি বর্ণনা করতে গিয়ে বলতে গিয়েও হের পের কঠিন ভাষায় রব্বুল আলমী আমাদেরকে জানিয়েছেন রব্বুলান বলছেন যদি মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম ওহি প্রাপ্ত হয়ে ওই প্রাপ্ত ওহির কোন শব্দ বর্ণ জের জবর আকার অথবা যেকোনো সামান্যতম পরিবর্তন করতে চাইতেন আখাদামিনহু বি বলছেন তাহলে আমি তার ডান হাত চেপে ধরতামতিন তারপর তার কন্ডন আলী ছিঁড়ে ফেলে দিতাম আমাদেরকে বিশ্বাসে যথাযথ থাকার জন্য রব্বল আলমিন তার হাবিবের ব্যাপারে কঠিন শব্দ ব্যবহার করেছেন যাতে করে আমাদের মধ্যে কোন সন্দেহের উদ্রেক না হয় তো উম্মি যথাযথ তিনি নবী তিনি উম্মি আর তিনি উম্মি এই তিনি নিজের থেকে কিছুই বলেন না যা কিছুই বলেন সব সুতরাং বন্ধু মোহাম্মদ রসুল তার প্রতি ইমান আনতে হবে তার প্রত্যেকটা বিষয়ে জানতে হবে বুঝতে হবে নিজের কল্যাণের জন্য অর্ডার করেছেন বন্ধু এরপর যদি সত্যি নিশ্চই তোমাদের কাছে এসে গিয়েছেন রসুল উন একজন রসুল মিনুসিকম তোমাদের মধ্য থেকে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী হুসাল্লাম আমরা যারা মানব আমাদের মানব বংশীয় বন্ধুক পারতেন কোন ফেরেস্তা পাঠাতেন অন্য কোনো গুত্রীয় কিছু পাঠাতে অন্য কোনো সৃষ্টি পাঠাতে কিন্তু না বুল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ আমাদের মধ্য থেকে যিনি আমাদের যেন রসুল হয়ে আসে তাকে জানব না তার প্রতিটি মুহূর্ত অনুধাবন করে গর্বভোধ করব। নিজের সমৃদ্ধির জন্য যদি কেউ না করি তাহলে তো এর চেয়ে কপালপন আর কেউ হতে পারে বন্ধুগণ রসুল সাল্লীর পরিচয় ওর আন আলী করিম কি কী বলেছে আমরা ধারাবাহিকভাবে জানব তবে এটি ছোট্ট বিরতিতে যাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকবেন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 सकाल सार्लादेश जीवन बस टाके कत चौबीस घंटार मध्य खुद बारे विधान दुर्भाग्यवश मुसलमान तुमजे न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 छोट बलोचना कराते তিনি হলেন নবি তিনি হলেন রসুল কিন্তু তিনি হলেন উম্মি উম্মি মানে হলো যে আক্ষরিক জ্ঞান রাখে না অক্ষর জ্ঞান যার নাই কলম দিয়ে বর্ণমালা লিখতে যে পারে না তার হাবিবকে বর্ণমালা লিখতে শিকাননি কেন বর্ণমালা লিখতে শিখাননি অন্তত শতত প্রমাণিত একটি শ্রেষ্ঠতম বড় কারণ যেটা বুলাল আমিন তার উপরে নাজিল করেছেন আল কোরআন করিম আর নাজিল হয়েছে জিবর আলী মোহাম্মদ সাল্লা আয়াত, যখন অথবা শব্দাবধী নাজিল হতো তিনি নিজের সাথে সাথে মুখস্ত করতেন এবং তা লিখিয়ে রাখতেন সাহাব এখরামদের মধ্য থেকে যারা অহি লেখক তাদের মাধ্যমে নিজে লিখতে পারতেন আর এর দ্বারা কোরআন আল করিম মোহাম্মদ সামের নিজের কথা নয় নিজের বানানো কোনো শব্দ নয় এটা হাজার বছর থেকে শতত প্রমাণিত হয়ে রয়েছে যদি রসুল সালাম নিজে লিখতে পারতেন তাহলে কোন না কোনোভাবে কেউ এই বদগমান করার সাহস পেত না তার রসুলকে বর্ণমালা লিখতে অক্ষর লিখতে শিকারনি এমন কি তার উপর কর আনাল যে শব্দ যে সোরা যে আয়াত নাজিল হয়েছে তাতেই বর্ণনা করতে গিয়ে বলতে গিয়ে হের ফের করেননি বরং কঠিন ভাষায় রব্বুল আল আমি আমাদেরকে জানিয়েছেন বলছেন যদি মোহাম্মদ সাল্লা আলী হোসাল্লাম ওহি প্রাপ্ত হয়ে ওই প্রাপ্ত ওহির কোন শব্দ বর্ণ জের জবর আকার অথবা যেকোনো সামান্যতম পরিবর্তন করতে চাইতেন আখাদা মিন হবিলি আমিন রব বলছেন তাহলে আমি তার ডান হাত চেপে ধরতাম তার হাবিবেন রব্বুল আলমী তার হাবিবকে উম্মি বলেছেন তিনি তো সত্যি মূল স্রষ্টার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এসেছেন তাই উম্মি যথাযথ তিনি নবী তিনি উম্মি আর হা তিনি নিজের থেকে কিছুই বলেন না তিনি রসুল তিনি নবী তিনি সুতরাং আমাদের প্রত্যেককে এরসুল নবী এবং উম্মি তথা মোহাম্মদ বিন আবদুল্লা আলি তার প্রতি ইমান আনতে হবে প্রত্যেকটা বিষয়ে জানতে হবে বুঝতে হবে নিজের কল্যাণের জন্য পরিচয় জানতে হবে তাহলে শুনুন নয় নাম্বার সুরা আত্মা এর একশো এবং একশো নাম্বার আয়াত করেছিল আজিজুন নিশ্চয় তোমাদের কাছে এসে গিয়েছেন রসুল উন একজন তোমাদের মধ্য থেকে রসুল্লাহ আলী ও আমরা যারা মানব আমাদের মানব বংশীয় বন্ধুকাল পারতেন কোনো ফেরস্তা পাঠাতে অন্য কোনো গুত্রীয় কিছু পাঠাতে অন্য কোন সৃষ্টি পাঠাতে কিন্তু না বুল আলমিন মোহাম্মদুর রসুল উল্লাহ সালসেন পাঠিয়েছেন আমাদের মধ্য থেকে যিনি আমাদের যদি রসুল হয়ে আসে তাকে জানবো না তার প্রতিটি মুহূর্ত অনুধাবন করে গর্ববোধ করব নিজের সমৃদ্ধির জন্য যদি কেউ না করি তাহলে তো এর চেয়ে কপালপনার কেউ হতে পারে হ্যাঁ প্রশ্ন করতে পারি কেন আমাদের মধ্য থেকেই আমাদের মাঝে রবীন্দ্র তার কাছে কঠিন মা আদাদেরকে কষ্ট দেয় বন্ধু আপনি আমি সকলকে কষ্ট দেয় যে বিষয় কষ্ট দেয় যে জিনিস কষ্ট দেয় যে আইন আর বিধান কষ্ট দেয় যে মুহূর্ত কষ্ট দেয় যা কিছু তা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের কাছে কঠিন কঠিন তার মানে তিনি আমাদের বন্ধু একবার চিন্তা করুন না রব্বুল আলমিন পরিচয় করাচ্ছেন মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামকে যে তিনি আমাদের মধ্য থেকে আর আমাদেরকে যা কষ্ট দেয় আমাদেরকে যা বেদনা দেয় আমাদেরকে যা ভারাক্রান্ত করে তোলে ওই সবগুলো বিষয়ে তার কাছে কষ্টদায়ক তার জন্য কঠিন বন্ধু কত বড় কথা স্বয়ং বলছেন তিনি আপন আপনি আমাকে নিজের মধ্যে বিলীন করেছেন তার সমসাময়িক থেকে শুরু করে নিয়ে অনন্তকাল পর্যন্ত মানবার দানব যারা সবাইকে তিনি নিজের মধ্যেই বিলীন করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হুসাল্লাভের এটা একটা সর্বশ্রেষ্ঠ গুণ সর্বশ্রেষ্ঠ মর্যাদা যে তিনি আমাদের কষ্টের বিষয়গুলোকে নিজের জন্য কষ্ট হিসাবে গ্রহণ করেছেন আর তাই আমাদের কষ্ট এমন কোনো বিষয় এমন কোনো বিধান এমন কোনো পরিস্থিতি তিনি সৃষ্টি করেন তার জীবনে নাই বরং তার জীবন আমাদের জন্যে কল্যাণের আমাদের জন্যে আনন্দে আমাদের জন্যে ফুর্তি আমাদের জন্যে সফলতা আমাদের জন্যে কেবল ন্যায় আর নিজের সুতরাং আর হা এবার শুনুন কল্যাণ কামি তিনি হারিস আলাইকুম নিজের জন্য তিনি কল্যাণ কামনা করে নিন আমাদের জন্য করেছেন রবিনের বসায় হারিস আলাইকুম তোমাদের জন্যই তিনি কল্লান কামনা করেছেন निजे जीवने दुख कष्ट बेदना सह्य करतेदानी करते हार लुभातुर आलमीन जो शब्द हरिस्ल राम लुभातुर कल्याण সুতরাং কেন নয় বন্ধু জীবন জানব না তিনি আমাদের মধ্য থেকে আমাদের জন্য রবীন্দনের পক্ষ থেকে প্রেরিত আমাদের যা কষ্ট দেয় তা তার কাছে কঠিন আমাদেরকে যা বেদনা দেয় তার জন্য অসহ্য আর তিনি আমাদের জন্যে কল্যাণকামী শুধু তাই নবুল আলম বলছেন বিলম আর যারা ইমানদার তাদের প্রতি ইমানদারদের প্রতি কোমলন দয়াময় আর এই আয়াতের বলেন বলছেন মোহাম্মদ আলী হুসাল্লাম ইমানদারদের জন্যে যারা ইমানদার তাদের জন্য সুতরাং যিনি আমাদের জন্য কুমল আমাদের জন্য দয়াবান তার জীবন জানব না যেন সাবধান করে বলে দিলেন্লাহ যদি কেউ আসসালামের জীবন থেকে ফিরে যায় মোহাম্মদ আসসালামের পরিচয় গ্রহণ না করে তার মধ্যেই বিলীন হয়ে নিজের হক প্রতিষ্ঠার চেষ্টা না করে তাহলে তার জন্য দুঃখ কষ্ট আর বেদনা যারা কিছুই নাই সুতরাং বন্ধু আসুন না কোরআন আল যেভাবে পরিচয় করিয়াছে আমাদের হাবিবকে নিজের কল্যাণে তার জীবনকে জানতে শিখি তার জীবনের প্রত্যেকটি মুহূর্ত সম্পর্কে অধ্যায়ন করি নিজের সফলতা আর হক আর অধিকার প্রতিষ্ঠার জন্য আসুন না বন্ধু তাই ধারাবাহিকভাবে আমাদের আয়োজনে আমরা সবাই সঠিক থাকব। আমরা ধারাবাহিকভাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল হসমের জীবন অবশ্যই জানব নিজের সফলতায় নিজের কল্লানি উপবয়জগত এর যিনি رب العالمین আমারে شকলকে توفیق দিয়ে দন করুণামিন 하다 ما عندي والعلم عند الله عليه توکلت الله وبركاته الله কখনো कयक फोटा पानी एकजुन तृष्णा मेटाते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 उंड नम्बर জিরো ডাবল ইউরো অ্যাকাউন্ট নাম্বার ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন অ্যাট টিভি মানবতার সমাধান